সম্মানিতাম বলছেন যারা মসজিদের সকাল সন্ধ্যে যাতায়াত করে मस्जिदे जावा मस्जिदे अल्लाह सुबहान तस्तुत जो घर बाड़ी कर जगह सम्मान करार जगह अल्लाह सुबहान तला तक मेहमानदारी कर आल्लाजबानी आल्ला तर मेहमानदारी कर जगह जानमाते प्रस्तुत कर रख যারা মসজিদে যাতায়াত করবে সকাল সন্ধ্যায় দিন যখন আল্লাহ আরো সে ছায়া ব্যতীত আর কোন ছায়া থাকবে না সেই দিন সেই কঠোর গরমের দিন আজকে গরম ছিল না মানুষের নিকটে চলে আসে তাহলে গরম কেমন হবে আল্লাহ তুমি হেফাজত কর আল্লাহ তো সেই গরমে যখন মানুষ অতিষ্ঠ হয়ে যাবে বাঁচার উপায় থাকবে না অন্তর মসজিদের সাথে বাধা আছে ওই মানুষ যার অন্তর কার সাথে বাধা আছে মসজিদের সাথে বাধা আছে সে মসজিদকে এত ভালোবাসে এত ভালোবাসে যে যেহরের সালাত শেষ করে গেলে অপেক্ষা করে কখন আবার আসরের সালাতের জন্য মসজিদে আসতে পারবে আসরের সালাত শেষ করে গেলে অপেক্ষা করে কখন আবার মাগরিবের সালাতের জন্য মসজিদে আসতে পারবে মাগরিবের সালাত শেষ করে বাড়িতে গেলে আবার অপেক্ষা করে কখন আবার ঈশার সালাতের জন্য মসজিদে আসতে পারবে যেন তার অন্তরটা মসজিদের সাথে বাধা আছে তো ওই ব্যক্তিও এই সাত শ্রেণীর মানুষ যারা কঠিন কিয়ামতের দিন আল্লাহ সহ আলার আড়সের তলায় ছায়া গ্রহণ করবে তাদের মধ্যে এক শ্রেণীর মানুষ হচ্ছে অলবুম আল মসজিদ যাদের অন্তর বাধা আছে মসজিদের